শ্রোতা বাইব আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এই পর্বে যা থাকবে সেটা হচ্ছে যে অষ্টম হিজুয়েশনের জুমাদার উল্ মাসে মুতার মুই মহান যুদ্ধ সংগঠিত হয় মুসলমান এবং হ্যাঁ গাছান মাঝে হ্যাঁ গাছ গোত্রের মাঝে এই যুদ্ধটা সংগঠিত হয় এবং এটাকে গজবা এর জন্য বলা হয়েছে অথচ রসুল আকর ইসলাম সেখানে উপস্থিত হননি কারণ আল্লাহ রসুল আকলামের জন্য এই যুদ্ধের সমস্ত ঘটনাগুলি মদিনে থাকা অবস্থায় উপস্থাপন করেছেন তাইলে তিনি মদিনে থাকা অবস্থায় যখন তার কাছে সমস্ত ব্যাপার হ্যাঁ তার কাছে উপস্থাপিত হয়েছে সুতরাং তিনি থাকার মতই এই কারণে এটাকে গজবা বলা হয়েছে অথচ তিনি উপস্থিত হন এই যুদ্ধের কারণ হচ্ছে যে রসুল আকরম সাল্লাহ রসুল আকরম একজন দূত ছিলেন যার নাম ছিল হারসিন তাঁকে হত্যা করে দেয়া হয়েছে যে এদেরকে গার্সানিরা হত্যা করে দিয়েছে আর আমরা একজন গাছানি পোত্রের লোক সে তাকে হত্যা করেছে যখন বুঝতে পেরেছে যে সে মুসলমান এই হত্যা করার কারণেই এই যুদ্ধটা সংগঠিত হয় হম আপনার সর্বযুগেই हत्याा कारो जेको जुगे जो कारो अपना चिठी जरा बहन कर नहीं जाए अथवा जरा दूतियर कर हत्या कर কারোর সাথে সমাজ করার পথ একেবারে পরিগণিত হতো তাইলে এই বড় দোষের কারণে রসুল আকরাম রাগান্বিত হয়ে তাদের সাথে যুদ্ধ করেন রসুল আকর ইসলাম আদেশ করেন মানুষদেরকে যে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেন প্রস্তুতি নেয় আপনার সর্ববৃহৎ একটি আপনার সেনা দল সর্ববৃহৎ বলতে এরপরও আর বড় দল আছে কিন্তু ওই আগের তুলনায় এটা আর কি হম রসুল আকমসুল ইসলাম এই আপনার সেনাবাহিনীর উপর আপনার দায়িত্ব দিয়েছেন আমির হিসাবে যাই দেখান রদিয়াল মুখে হম এবং তিনি বলেছেন যদি তাকে হত্যা করা হয় তাইলে জাফর ইবিন্দি আল্লাহরহু তারপরের সেনাপতি হবেন আর যদি জাফরকে হত্যা করা হয় তাইলে আবদুল্লাহ ইবিন রাহারি আল্লাহর একটা দায়িত্ব পালন করবেন এবং রসুর আকুল্লাহলাম সাদা বনের ঝান্ডা তিনি তাদের হাতে তুলে দেন হম এবং এটা তুলে দিয়েছিলেন প্রথমত জায়দ ই হারসান রিয়াল নিকটে এই যুদ্ধের মধ্যে খালেদিন অংশ গ্রহণ করেন এবং এটাই ছিল খালেদিন পরের প্রথম যুদ্ধ যেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তার বিরুদ্ধ এবং বুদ্ধিমত্তার পরিচয় এখানে তিনি হ্যাঁ আপনার সাক্ষ্য আপনার প্রকাশ করতে সক্ষম হয়েছেন যখন মুসলমানদের যে সেনা দল যেটা সংখ্যা ছিল আমরা আগেই বলছিলাম তিন হাজার তারা যখন মায়ান এলাকায় পৌঁছে যায় তখন আপনার খবর পৌঁছায় তাদের কাছে যে গাছানিদের সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে দুই লক্ষ এই দুই লক্ষ কেন সেনাবাহিনী এদের সহযোগিতা ছিল রোমানরা রোমানরা এদের সহযোগিতা করেছে মুসলমানরা তাদের কোনো চিন্তেই আসেনি বিশাল আপনার সেনাবাহিনীর সম্মুখীন হতে হবে অথচ হঠাৎ করে তারা অপরিকল্পিত ভাবে তারা আপনার এদের সম্মুখীন হয়ে যায় হম এরপরেও মুসলমানরা আপনার ভয় পায়নি कारण तय पाय कठाई संबा तक मान आश्चर्य कर पे जयद रजी सें बी के बंटन कर दिए এবং বাম সাইড এ রেখেছেন আবাহ মালিক মুসলমানদের সেনা দল হম এলাকার দিকে রওনা করলো এবং দুইটাই দলই একত্রিত হয়ে গেল সেনা দল কেমন তিন হাজার মুসলমানদের পক্ষে তারা আপনার যখন যুদ্ধ শুরু হয়ে গেল সেই তিক্ত যুদ্ধ শুরু হয়ে গেল কঠিন যুদ্ধ হম তখন আপনার বাস্তবে যুদ্ধ শুরু হওয়ার পর আপনার মুসলমানদের মধ্যে কিছু আপনার বীর সন্তান যারা ছিলেন যারা তাদের বীরত্ব কঠিনভাবে দেখিয়েছেন হ্যাঁ এই বীরত্ব অন্য মানে যেটা শত্রুদেরকে আপনার অস্থির করে তুলেছে হম প্রথমে আপনার ঝান্ডা ছিল হজরত জাহিদ হারসার হাতে তিনি ঝান্ডা ধরেছেন এবং তিনি কাঠের সাথে কঠিন সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়ে গেছেন এবং যেটা আপনার ইতিহাস হ্যাঁ আপনার এটাকে বিরল মনে করে এমন হ্যাঁ তিনি দেখিয়েছেন মুসলমানরাও তাঁর সাথে ছিলেন পরিশেষে তাকে হত্যা করে দেওয়া হয় তখন এই ঝান্ডাটা রসুল আকলামের ঝান্ডা ধারণ করেন এবং তিনিও কঠিন যুদ্ধ করতে থাকেন যেটা আপনার ইতিহাস স্বাক্ষরেই পরিশেষে তাঁকে হত্যা করে দেওয়া হয় যখন জাফরদ্দীল আতন হত্যা করে দেওয়া হয় তখন ঝান্ডা ধারণ করেন সেই রসুলের সিরিয়াল অনুষ্ঠান এবং এইভাবে আপনার যুদ্ধ চলতে থাকে এবং এই যুদ্ধের কর্মকান্ড গুলো কিন্তু রসুল আকমস ইসলামের সামনে তিনি মদিনে থাকা অবস্থায় আল্লাহ শাহু তুলে ধরছিলেন যে কিভাবে যুদ্ধ চলছে যে কারণ হয়ে যাচ্ছে যখন আপনার যে মাই রহমান দানা বলেছেন তাদের খুশি লাগবে না তারা যে আমাদের সাথে থাকবে মানে তারা জীবিত থাকা এটা তাদের খুশির বিষয় নাই বরং তাদের মৃত্যুটাই তাদের খুশির বিষয় কেন এটা বলেছেন কারণ তারা আল্লাহ জুলসানুর কাছে যে নিয়ামত পাচ্ছেন সেটাই তাদের খুশির বিষয় রসুল আকরমসুল ইসলাম এই কারণে বলেছেন যে তারা শহীদ হওয়ার পর বিশাল মেয়ামতের সম্মুখীন হয়েছেন যেটা দেখে তারা দুনিয়ার যখন আব্দুল করা হয় সর্বশেষ সেনাপতি তখন আপনার ঝান্ডাতে তার হাত থেকে পড়ে যায় হম এবং রসুল আকরমসাল্লাম কিন্তু এরপরে কে ঝান্ডা নিবে এটা কিন্তু ঠিক করে দেননি হম তখন হজরত সাহাবেদিন আক্রমণ তিনি আপনার নিজেই নিজ উদ্যোগেই সামনে অগ্রসর করেন এবং তিনি তখন হজরত খালেদিন মরিত এই ঝান্ডাটাকে হাতে নিলেন তারপরে কি ঘটেছে পরবর্তী পর্ব ইনশাল্লাহ আমরা আলোচনা করব এ পর্যন্ত এই পর্ব শেষ করছি